بسم الله الرحمن الرحيم وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء من كم إني أ ما تون إني أخاف الله والله شديد اليقاب بروس ه تفسر جا س انفال آيات 8تيش فجن بسم الله الرحمن الرحيم فإذا سيّنا لهم الشطان عملهم وإذا سي لهم الشيطان عملهم لِيَنْشُذَّعَهُمْ عَلَى لِقَاءِ الْمُسْلِمِينَ সময়টির কথা স্মরণ করা যখন শয়তান ইবলিস তাদের আমলকে তাদের সামনে মুজাইয়্যান করে দেখালো লিয়ানশাজ্জাহুম আলা লিকাইল মুসলিমিন لتذلك تذلك তাদের ভিতরে সাহজাত শয়তান ভরে দিল মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য এটা কখন সে লম্মা খাফু আল খুরুজা মিন আদাইহিম কিনানা যখন তারা ক্রাইশরা তাদের দুশ্মন বনি বাকর বনি বাকরের পক্ষ থেকে বাগাওয়াতের আশঙ্কা করল লাম্মা খাফু আল খরুজা মিন আদা ইহিম বনি বাকর বনি বাকরের সাথে মুসলমানদের চুক্তি ছিল তো ক্রাইশদের আশঙ্কা হয়েছে যে আমরা তো এদিকে বদলে এসে গেলাম ওদিকে যদি বনি বকার আমাদের এলাকায় গিয়ে হামলা করে এইটা তখন তারা আশঙ্কা করছে তখন শয়তানে তাদের কাছে তাদের ভিতরে সাজাহাত ভরে দিচ্ছে যে না কোনোভাবেই তারা এটা করবে না এইটা সে তাদেরকে বলল যে আজ মানুষের মধ্য হতে কেউ তোমাদের উপর বিজয় হতে পারবে না আমি তোমাদের সাহায্যকারী কেনানাদের পক্ষ থেকে আমি তোমাদের সাহায্য করি ওকানা হিয়া ইবলিস তাদের কাছে এসেছিল সুরাকা বিন মালিক যিনি কিনা তখন এই ওই অঞ্চলের এই কেনানার অঞ্চলের সর্দার ছিল সেই কেনা সুরাকা বিন মালিকের সুরতে ইবলিস তাদের কাছে এসে হাজির এসে বলতেছে তোমরা বনি বকারের ব্যাপারে কোনো রকমের ভয় পেও না আমি তো তোমাদের সাথে আসি ফালাম্মা তরা আতিল ফি আতান যখন দুদল পরস্পর মুখোমুখি হল ইল তাকাত আল ফি আতানিমাতাম ইবলিস ফেরিস্তা দেখতে পেল ওকানিন আর তখন ইবলিসের হাত ছিল হারিস বিন হেসাম আবু জাহেলের ভাই হারিস বিন হিসাম যিনি তখন মুসলমান হননি পরে মুসলমান হয়েছেন আবুজাহ ভাই হারিসবেন হিসামের হাতে তার হাতটা লাগানো যেই ফেরেসটা দেখে আসতে হাতটা ছুটে সে পিছন দিকে চলে যেতেছে সরে পড়লো লাহু তো এরপরে যখন ওই কোরাইশিরা আলা আল্ হা আপনি এই অবস্থায় আমাদের সাহায্য করা সাহায্য করা বর্জন করবেন এই অবস্থায় যে শত্রু শুরু হবে তোমাদের সাহায্য করা থেকে আমি মুক্তি আরামা তারা আমি যা দেখতে পাচ্ছি তা তোমরা দেখতে পাচ্ছ না আমি আল্লাহকে ভয় করি পূর্বে দেখো আয়াতের মুনাসাবাদগুলো একটু খেয়াল করো যে মুসলমানদেরকে আল্লাহ তালা বললেন যে তোমরা কিন্তু ওইসংখ্য লোকদের মতো হয়েও না যারা বাড়িঘর থেকে বের হইছে খুব দম্ভ অহংকারের সাথে এর পরেই বলল যে শয়তান তাদের সামনে তাদের আমলকে মুজাহান করে দিছে তো এই পূর্বের আয়াতের সাথে মোনাসাবাদ এটা বলা হয় যে কেউ যখন এই রিয়া এবং বাতার তার কাব্যের সাথে কোনো কাজ করার জন্য বের হয় তো শয়তান তার সঙ্গে লেগেই যায় এরপর তার কাজটা যত খারাপ কাজই হোক যত খারাপ কাজই হোক এই খারাপ কাজটা তার কাছে তখন ভালো লাগতে থাকে মানে সে ওই কাজটা করে ভালো কাজ মনে করে অন্য কাজ মনে করে না ভালো কাজ মনে করে শয়তান তা তার পিছনে সাওয়ার হয়ে গেছে এরপর যখন দেখা যায় ওই যারা বের হয়েছে তারা পরাজিত হবে হবে ভাব তখন শয়তান তাদের কাছ থেকে সরে পড়বে দুনিয়াতে সরে করছে আখড়া যুদ্ধ সরে পড়বেই তো এখানে দেখো শয়তান তাদেরকে উৎসাহিত করার জন্য মানুষের ভেজ ধরে আসছে তো এই যে কাজটা শয়তানের এটাকে শুধু তখনই হয়তো করছিল এরপর আর কখনই সে করে না এমন কখনোই হয়তো করেন এমন কেউ বুঝতে পারে না কথাটা মানে তার উদ্দেশ্য তো হলো যুদ্ধটা লেখে যাক লেগে গেলেই এদিকে কিছু মানুষ মারা যাবে তোরা তো যার নামে চলে যাবে আমি অনেকটা ঝামেলা থেকে বাঁচলাম এই মানুষগুলোর পিছনে এখন আর আমার মেহত করা লাগবে না এই জন্যই তো এই যে এই সে মানুষের সুরতে এলো যে এটা এটা তো নিশ্চিত করে বলা যাবে না আমাদের হয় তো মনে হয় যে সে এইরকম বহু যুদ্ধে সাথে এসে কোনো একটা এসে এটা করে পরামর্শটা দেয় যেটা হুজুর সাল্লি হাসাল্লামের ব্যাপারে যখন পরামর্শ হচ্ছিলো দারুণ নদুয়াতে তখন সে আসছিল না একশো বেশে তো হয়তো এমনি তো সারাক্ষণ দিলের মতো বাস্তব দিতেই থাকে আর কখনো হয়তো একদম মানুষের সুরতি আসে যেটা এখানে দেখা গেছে এরপর এখানে যে সে একটা কথা বলছে যে ইনি আফা আফুল্লাহ যদিও মোসান্নিফি এটা ব্যাখ্যা দিচ্ছেন আফা আই আই ইউ হলিকানি আল্লাহ আমাকে হালাক করে দিচ্ছে তার কথা তো হলো আল্লাহকে ভয় করি তাহলে থানিব রহিমুল্লাহ বলেন যে হৌফ এটা কারোর ভিতরে যদি বাস্তবেই থাকে কিন্তু এটার তাকাজা মোতাবেক সে আমল না করে তাহলে এই খৌফের কারণে সে কোনো দরজা পাবে না এবার আমি আল্লাহকে ভয় করি তো হয়তো বাকি আছে কিন্তু এই খৌফের কারণে সে তো আর আল্লাহ নাফরমানি ছাড়ে নেই কেউ যদি এ কথা বলে যে আল্লাহর ভয় আমার ভিতরেও আছে কিন্তু এটা বলে সে নমাজ পড়ে না আল্লাহর ভয় করি নামাজ কিচ্ছু বলে না এই ভয়ের কোনো দাম আছে বলেন যে খৌফের মতো আমল হবে না সেই শৌফ তো এটা মহজ খৌফ এটার কারণে কিচ্ছু পাবে না আল্লাহর কাছে বান্দা আল্লাহ এটা তো হলো কাফেরদের অবস্থাপনা হলো তো বলে প্রথম কথাটাই যেখান থেকে শুরু হয়েছে বললাই তাকে দিই না খানো জমিন দিয়ে আর تمره دروستاك انت من جلوناها ابرا بلتس منافق دروستاك إذي يقول المنافقون والذين في قلوبهم مرض جوكو المنافق ربولو والذين في قلوبهم مرض جادر انتر رأيسي نفاكر باته واو اتاااا للتفسير ارأي منافق رأيه لو جادر انتر رأيسي مرض ضعف اعتقاد غر هؤلاء دينهم مسلمان در كي تادر دهرمو اندر كريد غرر هؤلاء دينهم মুসলমানদেরকে তাদের ধর্মে তাদেরকে ফেলে দিয়েছে না এই শব্দটাই তো বলা হয় এখন ধর্মান্ধ ধর্মান্ধ মানে ধর্মের কারণে অন্ধ হয়ে গেছে এইটাই বলতেছে কি নছে তারা যে ইদ খরাজু মা যে ধর্মে মুসলমানদের গন্ধ করে দিছে তার মানে তারা তার মুনাফেকদের কথাটা হলে এমন দেখো এই মুসলমানরা কেমন যে ওরা তাদের ধর্মের প্রতি এমনই আস্থাশীল যে ওরা ভাবতেছে যে ধর্মের উপরে আছে এই জন্য স্বল্প সংখ্যক শূন্য নিয়ে তারা বিশাল এক বাহিনীর উপরে জয়লাভ করে ফেলবে তো এই ধর্মে ধর্মের বিশ্বাসে তাদেরকে কেমন অন্ধ বানাইছে যে নিজেরা একবার হালাকাতের মধ্যে গিয়ে পড়তেছে এটার মধ্যে ইদ খরাজু মা তিল্লাহিম তারা তাদের সংখ্যা কম তারপরে তারা বের হয়েছে হাকিম যে আল্লাহর ভরসা করবে তোমরা এই হুরুর মনে করো না এটা তো হলো তেওয়ান শাহ আব্দুল কাদের দেহ রহমা উল্লাম ফায়দ উসমানির মূল যেটা যেটাকে কেন্দ্র করে ফওয়ায়সমানীর ওই মজিহুল খুরানের মধ্যে আল্লাহ তালা বলতেছে যে আল্লাহরূপের তাওয়াকুল করবে তো আল্লাহ তালা তো আজিজ হাকিম অবশ্যই তাদেরকে সাহায্য করবে তো এটাকে ভাবতেছে হরুর আল্লাহ তালা বলতেছে এটা হরুর না এটা আল্লাহর তাওয়াক্কুল করবে সঙ্গে অর্থাৎ যার জেহেন হবে মুনাফিক ওলা জেহেন সে এটাকে গরুর মনে করবে আর যার জেহেন রবুল্লা আলমিনের কালামের নূরে নূরান মুনাফ্বর হবে সে এই এইটাকেই যেটাকে মুনাফিকটা গুরুর মনে করে এটাকে সে তওয়াক্কুল মনে করবে অমাইয়া তওয়াক্কাল আলাল্লাহ আজিজুন হাকিম প্রফাসের একটা কথা বলেন যে এখানে তাদেরই কথাটাকে আল্লাহ রদ করা ছাড়া রদ করা ছাড়া বলতেছে অমাইয়া তওয়াক্কাল আল্লাহ তার মানে জাহরিভাবে তোমাদের কথাটা যেন সহি আছে এটা যেন আল্লাহ তালা মানতেছেন তাসলিমরা আল্লাহ নসরতটা পাবেই পাবে হন হাকিম এটা হন এটা আমরি তিনি তাদের অবশ্যই নসরত করবেন বাকি হ্যাঁ হতে পারে যে এই ময়দানে হয়তো করবেন না এরকম এক দুইটা ময়দান হয়তো এমন হবে যে তারা এই তাকুল করছে কিন্তু আল্লাহ ফল আসে নাই সেটা হইতে পারে যেহেতু আল্লাহ হাকিম একটু দেরি করবেনদের কাফেরদের এই মা দের হবে মৃত্যুর পরবর্তী হালাত কি হবে এটা আল্লাহ তালা এখানে বলতেছেন ইয়া মুহাম্মদ আপনি যদি ওই অবস্থাটা দেখেন দেখতেন যখন এটা হাল হয়েছে আল্লাদীনা কা থেকে অথবা আলমাল ইকাতু থেকে যখন ফেরেস্তারা তাদের চেহারা এবং নিতম্বে আঘাত করবে বিদিদ বি হাতুরি দ্বারা ওয়া ইয়াকুলুনা লাহুম যুকু আযাবাল হারিق আগুনের শাস্তি আসাদন করো জাওআবুলাউ লা রাআইতা আমরান আযীমা যালিকা তা'যীব বিমা কদ্দামাত আইদীকুম উ'বদিরা বিহা দুনা গায়রিহা এই আইদী বলা হইছে দুনা গায়রিহা লিআন্না আকছারুল আ'মাল তুযাওয়ালু বিহা তুযাওয়ালু শব্দটা প্রতি একটু জুলুম আল্লাহ করেন একটু করেন্লাহাদের যে আল্লাহ অপরাধ ছাড়াই কাউকে শাস্তি দিয়ে ফেলবেন অর্থাৎ কাফের দের কিন্তু শাস্তিটা দেবেন অনন্তকালের জাহাঙ্গাম এটা তাদের না। কুফুরের কুফুর এটা এমনই একটা অপরাধ যেটার কারণে কি হবে এটা বোঝাবার জন্য আল্লাহ তালা ফিরাউন এবং ফিরাউনের সাথে যারা ছিল এবং ফেরাউনের পূর্বে যারা ছিল তাদের সাথে আল্লাহ তালা কি আচরণটা হয়েছিল সেটা বলতেছেন তাদেরকে দাম্বি করা উদ্দেশ্য সতর্ক করা পাশাপাশি মোমেনদেরকে ওমেনদেরকে কথাটা বোঝানোর উদ্দেশ্য দেখো পূর্বে যত মুাব্যের বাদ ছিল তারা আমার প্রিয় বান্দাদের মোকাবেলা অবতীর্ণ হয়েছে আমি তাদের শেষ করে নিশ্চিত তোমার দিচ্ছি যারা আসছে তাদের আচরণটা তাদের মতোই হবে তাদের অবস্থাটা তাদের মতোই হবে দুটা উদ্দেশ্য তাদের অবস্থা ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্বে যারা ছিল তাদেরই মতো কফারু আল্লাহ তাদের অবস্থা কাফেরদের অবস্থা আলে ফিরাউন এর মত মতটা কি এ কথাটাই ব্যাখ্যা দিলেন যে বি আয়াতিল্লাহ তো এই যে কাফারু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা মুফাসিরাতুলিমা কব্লাহা ইন আল্লাহ কবি ইউন শুল এক কবি ইউন আলাম শদি ইদুল একব তো শুধু মুসলমানদেরকে ওই জমানের মুসলমানদেরকে বলা উদ্দেশ্য না কেয়ামত পর্যন্ত সব মানুষকে বলা উদ্দেশ্য যে ফেরাউন এর সাথে আল্লাহ তালা যা আচরণ হয়েছে সে যে অন্যায় করছে এটার মোকাবেলা যেটা আল্লাহ তালা দিচ্ছেন তো কেয়ামত পর্যন্ত যত কাফের ওই ফিরাউনের মতো কুহুরি করবে তো আল্লাহ তালার পক্ষ থেকে আহাদা হুনটাও হবে এটা এই কারণে কোন সম্প্রদায়ের উপর দেন তা আল্লাহ পরিবর্তন করেন না কোন সম্প্রদায়ের উপর আল্লাহ যে পরিবর্তন না করে যে পর্যন্ত তারা নিজেরা সেই নিয়মকে পরিবর্তন না করে নিয়ামতকে তারা কুফরি দ্বারা তবদিল করে যেমন করছে এই যেগুলো এতম থেকে আল্লাহ তালা নিয়ামত যে আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা তাদেরকে আহার দিচ্ছেন মিনজাহ নিরাপত্তার ব্যবস্থা করেছেন বা আসানবী সাল্ল আলী হাসাল্লাম ইলাইহিম রসুল সাল আলী হাসাল্লামকে তাদের মাঝে পাঠিয়েছেন এই নিয়ামত গুলোকে তবদিল এই দ্বারা তারা পরিবর্তন করে ফেলেছে তো এটা আল্লাহ তালার নীতি যে আল্লাহ তালা কোনো সম্প্রদায়ের উপরে যখন কোনো নিয়ামত দেন তো যতক্ষণ পর্যন্ত সেই নিয়ামতটাকে পরিবর্তন না করবে আল্লাহ তালা পরিবর্তন করেন তো থেকে পরিবর্তন করার মানে রেখে নিয়ামতের না সুখী করলো তা পরিবর্তন করবে তো কৌমিন বলছে এটা তো হলো ব্যাপারে যেমন হবে ব্যক্তির বেলায় হবে না এটা আল্লাহ তালা কোন ব্যক্তিকে বিশেষ নিয়ামত দিছে তো সেই নিয়ামতগুলোকে সেই নিয়ামতগুলোর মোতাবেক সে আমল করে নেয় তাহলে আল্লাহ তালা করে দেবেন যে এখানে কাফেরদের ব্যাপারে যা বলা হলে এদেরকে আল্লাহ তাল্লাহ এ তাম আমান এবং তাদের মাঝে ওসুল পাঠাইছে এটাকে তারা কিভাবে কীভাবে তাকফি কুফুরিটা করলো না শুকরিটা করলো আনসামি আলিম এগুলো পড়ে আসলে প্রত্যেকে নিজের হাল্লাদের উপরে চিন্তা করা আছে যে আমার অবস্থা আবার এমন তো হয়নি যে আল্লাহ তালা আমাকে এমন নিয়ম দিয়েছেন যেগুলো অনেককে দেয় নেই কিন্তু সেটার তাকাজা পুরা না করে আমি আমার মতো এতক্ষণ পর্যন্ত মুসলমানদের মুকাবেল মক্কর মুশিক তাদের কথা বলা হলো দুনিয়াবী অবস্থা বলা হলো আখেরাদের অবস্থা বলা হয়েছে এবার মুসলমানদের আরেকটা কাছে সবচেয়ে নিকিষ্ট প্রাণী হলো যারা আল্লাহর কাছে আল্লাহ বানাইছেন কিন্তু আল্লাহ তালি বলতেছেন আল্লাহর কাছে সার্রে দাবুন এদের কতগুলো সিফত বলতেছে আল্লাদীন আহত এদের অবস্থা হলো এমন যে আপনি তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন সুম্মা আহদাহী মর্রাহ এরপর প্রতিবারই তারা তাদের চুক্তি বঙ্গ ভঙ্গ করে আল্লাহম আল্লাহ মুদিন যে তারা মুসিদদেরকে আপনার বিরুদ্ধে সাহায্য করবে না সুমায় আহমি মরিনতবার তার অঙ্গীকার হয়েছে প্রত্যেকবারই তার অঙ্গীকার ভঙ্গ করছে তার মধ্যে এটাও একটা চুক্তি ভঙ্গ ভঙ্গ করা চুক্তি ভঙ্গ করা এবার বলতেছে তাদেরকে এমন মাট দেবেন যাতে করে তারাও শিক্ষা পায় ভালো করে এবং তাদের পিছনে যারা আছে মানে অন্যরা অন্যরাও যেন তাদের মাইটটা দেখে শিক্ষা পায় যে মুসলমানদের সাথে গাদ্দারি করা শাস্তিটা কিছিন করা একটা যুদ্ধের ময়দানে আপনি যদি তাদেরকে নাগালে পান যে সকল যোদ্ধারা আছে তাদেরকে আপনি বিচ্ছিন্ন করে দেন তো কিভাবে করা হবে এটা বিত্তান বিহীমা তাদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন মানে এই যে যারা সামনে আসছে তাদেরকে এত কঠিন শাস্তি দেন এই শাস্তিটা দেখে যারা পিছনে বসে আছে যারাও নিয়োগ করতেছে মুসলমানদের মোকাবেলা আসবে তারা যেন শিক্ষা পায় তারা যেন বিচ্ছিন্ন হয়ে যায় মুসলমানদের থেকে এই কথা এই যারা সামনে আসছে এদেরকে এমন শাস্তি দেন পিছনে যারা আছে তারা যেন বিচ্ছিন্ন হয়ে যায় লাল্লাহম যারা পিছনে রয়ে গেছে তারা যেন উপদেশ গ্রহণ করে যে মুসলমানদের মোকাবেলা এলে তো এমন পিটা খাওয়া লাগে দেখো এটাকে আল্লাহ না একদিন বুঝে না যে আল্লাহ তাদেরকে বানাইছে সেই আল্লাহ তাল্লাহ নির্দেশ দেখো তাদের সাথে কেমন এবার বলতেছে যেমা যদি কোন সম্প্রদায়ের সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন এরপর তাদের থেকে খেয়ানত প্রকাশ পাবে বলে আশঙ্কা করতেছেন তাহলে তারা খেয়ানত করবে বলে আপনি ট্যাট পেয়ে ফেলতেছেন তাহলে স্পষ্ট করে তাদেরকে আপনি জানাই দেন যে তোমাদের পক্ষ থেকে খেয়ানত হবে বলে আমরা বুঝতে পারতেছি যাও তোমাদের সাথে আর কোনো চুক্তি নাই যেন বিষয়টা জানা দিনে হয়ে যায় জানাদেনে হয়ে যায় মানে শত্রু পক্ষ থেকে বোঝা যাচ্ছে যে তারা খেয়ালত করবে কোন এক মাধ্যমে খবর এসে গেছে এখন যদি আমরা এখানে দেখ আল্লাহ তাহলে পারেন তো সবকিছু নিজে সবগুলো করবে না গাদ্দারি করবে না কিন্তু সেখানে কোন মুসলমান যদি এটা মনে করে যে তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি তারা খেয়ানত করবে বলে যদিও টের পাইছি আমাদের পক্ষ থেকে তো কোন করা যাবে না বুজুগের মতো পয়সা থাকে ওরা একদম আমরা যদি তাদের উপরে আক্রমণটা করি তাহলে ওরা আবার আমাদের উপরে দোষারোপ করবে না যে না আমরা তো কিচ্ছু করিনি আপনারই তো আমাদের হামলাটা করছে সেখানে পদ্ধতিটা কি হবে যখন ওদের পক্ষ থেকে খবর আমাদের কাছে আসছে যে ওরা প্রস্তুতি নিচ্ছে গাদ্দারি করার তখন নির্দেশ দিচ্ছে তোমরা তাদের যে চুক্তিটা হয়েছিল তাদের সাথে মারো তোমাদের সাথে যারা তোমাদের যারা আপনার সাথে অঙ্গীকার হয়েছে তাদের থেকে আপনি যদি কোনো খেয়ানতের চুক্তি ভঙ্গের আশঙ্কা করেন খেয়ান ফিল আহদি। এমন ভাবে যেন আপনি এবং তারা সমান সমান হয়ে যায় আলা যেন আপনি এবং তারা সবাই সমান হয়ে যান সুরতটা কি হবে যে আপনি যাদেরকে জানাই দেন তোমাদের সাথে কোন চুক্তি নাই এটা জানায় তারপরে আপনি নিয়ম বলে দিলেন যে আমি আল্লাহ খেয়ানতকারীকে ভালোবাসেন এই খেয়ানতকারী যাই হোক খেয়ানৎকারী যাই হোক আপনি খেয়ানত করবেন এটা তখন কিন্তু আপনি আমার ভালোবাসার পাত্র থাকবেন না এই জন্য যদি তাদের থেকে খেয়ানতের আশঙ্কাটা করেন চালি করে তাদের উপরে আক্রমণ করে দিয়ে না তোমরা যুদ্ধের বিবরণ আসছে যে তিনি একবার রোমানদের সাথে একটা চুক্তি আবদ্ধ হয়েছে একটা নির্ধারিত মেয়াদ পর্যন্ত যুদ্ধ বন্ধের চুক্তি তো হজরত মহাবিয়ার মানু ওই নির্ধারিত সময়ে পর্যন্ত যুদ্ধ তো করা যাবে না যেহেতু চুক্তি হয়েছে কিন্তু তিনি কৌশল অবলম্বন করছেন যে নির্ধারিত সময় মানে যে দিনটা এর আগেই তিনি সীমান্তের কাছে বিরাট সৈন্যবাহিনী সমাবেত করছেন যেই সময়টা শেষ তারা তো পুরো গা এরা তো মনে করছে যে শেষ হইলে এরপরে ওরা মুসলমানরা প্রস্তুতি নেবে আসতে দীড়ে আসবে আমরা তো ততক্ষণে বুঝেই ফেলবো ওরা এটা তো বুঝতে পারেনি যেই সময়টা শেষ হচ্ছে অমনি ভিতরে ঢুকে গেছে ওরা তো অপ্রস্তুত একবার দৌড়ের উপরে বিশাল বিশাল এলাকা জয় হয়ে গেছে কিন্তু যেটাই হোক জাহিরি ভাবে তো একটু নক্জে আহাতির উদ্দিনের সঙ্গে অনেক সাহাবিরা ছিল সামনে বাড়তেছে আর জয় হয়ে যেতেছে ওরা তো পালাইতেছে তো হঠাৎ করে পিছন থেকে এক সাহাবি চিৎকার করে বলতেছে যে ওফা গাদার ওফা গাদার তো হজরত মহাবীর থেকে থাকা কে আসতেছে পরে কাছে আমরিব না আম্বাসা নাম তেমন তারপরে ওনাকে কাছে আনছে যে আসেন কি হয়েছে পরে বললো রসুল সাল আলী হাইসাল্লাম এটা করতে নিষেধ করছে তাকে ইসলাম কিসের নাম আর জিহাদ কিসের নাম কাছ থেকে যেই মহাবিয়ার উদ্দিনের কাছে আসছে রসুল সালিয়া এটা কেউ নিষেধ করছেন যদিও নাকি বাস্তবে এটা সময়ের মানে এটা গাদার হয়নি কিন্তু এটা তো সুরতের গাদার পুরো একটা এলাকা পুরো একটা এলাকা ছেড়ে দিচ্ছেন পুরো একদম পিছনে এসে গেছে পিছনে এটা দেখে ওই এলাকার অনেক মুসলমান ওই কাফের মুসলমান হয়ে গেছে তারপরে সমরকান সমরকানের ইয়াতে আসছে সমতায়বা যিনি আমির ছিলেন উনি ওই ঝিজিয়ার এমনি তো প্রথমে দাওয়াত তারপরে ঝিজিয়ার কথা বলা হবে তারপরে হলে গিয়া সাইফ তিনি ওই ঝিজিয়ার কথাটা না বলেই সাইফের কথাটা বলে ফেলছে যুদ্ধ শুরু হয়ে গেছে তো যুদ্ধ শুরু হয়ে গেছে ওরা টিকতে পারে নি তো সামনে বেড়ে অনেক একটা এলাকা জয় হয়ে গেছে এরপর পিছন থেকে খবর আসছে একজনে আইসা বলছে এই ইতিহাস গুলো খুব পড়বাফিমিনামনের হয়েছে যারা বজরের দিন এই ফিরে চলে গেছে না গেছে এটা আপনি মনে করবেন না প্রথম কিরারটা হলিয়া যেন নিজেদের ব্যাপারে না ভাবে যে তারা আল্লাহ থেকে ছুটে গেছে না ভাবে যে তারা আল্লাহর হাত ছাড়া হয়ে গেছে মানে এখন কিছু কাফের ছুটে গেছে এটার জন্য কাফেররা এটা না ভাবে আর আপনারা যারা আছেন মুসলমান আপনারা এটা ভাববেন না যে ওরা তো হাত ছাড়া হয়ে গেছে ওরা তো আবার শক্তি অর্জন করে আসবে না ওদেরকে ধরবে যে ওদেরকে ধরবো বাকি ধরবো তোমাদের হাত দিয়ে ধরা হবে এই তোমরা তাদের জন্য শক্তি অর্জন করো সামনের জন্য খুব কমই শক্তি হয় আয়াত্মন কৌয়া তোমরা তাদের জন্য তোমাদের সাধ্যানুযায়ী শক্তি অর্জন করো আয়হম অতএব না এখানে কি করব না আল্লাহ তালা তো বলছি তোমাদের সাধ্যে যতটুকু আছে অতটুকু করো বাকিটার জন্য তো আমি আছি সেটা তিল্ল যেমন বুঝাবে কাশো বুঝাবে যার হাত একদমই খালি বিলকুলিড নাই তো তাকে যেন বলা হচ্ছে হবে আর যে শক্তি অর্জন করতেছে করতেছে সেজন্য এটা মনে না করে বাস অনেক তো করে হয়েছে বাকিটা আল্লাহ করবে যে না তোমার নির্দেশ দেয়া হয়েছে মাস তা তুমি যতটুকু করো অতটুকু করো এরপর হল তাবাক এরপর হলো তাবাকল এটা মুনাফিনা রসুল সালি আসলাম দিলের কৈফিয়ত কত উন্নত ছিলিদের দিলের কৈফিয়ত কত উন্নত ছিল কিন্তু তারপর <laughs> রমি রমি শব্দটা আম সব জমানায় রমি রমি হবে রসুল সাল আলী হাসান জামানায় রমিও ছিল আবার দর্বও ছিল কিন্তু দরবের চেয়ে রমিটা বেশি কার্যকর করছিল দরব হলো কাছে আসলে আর রমিটা তো দূর থেকে একেবারে আর রসুল সল্লাহ আলি হাসানের সিরাতের মধ্যে আছে যেটা এই মুক্তি শবির রহমুল্লাহ জওয়াহরুল ফেকা নামে একটা কিতাব আছে না শুনছি তোমরা কিতাব নতুন যে এডিশন বের হয়েছে ওইটা ষষ্ঠ খণ্ডের শুরু দিক দিয়ে দুটা রেসারা আছে মুফতি শবির ওখানে উনি বলছেন যে রসুল সলাল আলিয়া যখন হুনাইনের যুদ্ধে ব্যস্ত তখন দুজন সাহাবি পাঠাইছেন এই ইয়ার ইসলামী রাষ্ট্রের বাইরে রোমে আর পারস্যের জন্য পাঠাইছেন ওই সময়ে যে কামান ছিল সেই কামানটা শেখার জন্য দুজন সাহাবিকে পাঠিয়েছেন তো কামান তো তখন হয়েছে ওই সময় যা যা ছিল সেটা শেখার জন্য দুজন সাহাবি পাঠাইছেন তো হুজুরেই তখন মানে শুধু ওই ঢালতলার উপরে একতে পা সময় যা ছিল সেটা করছে। এরপর পরবর্তীতে তো সাহাবি এরপরে তাহাবি ওনারা তো করছেন এগুলো এটা হলো যে প্রত্যেক জামানায় যেটা সেই কৌয়াটা অর্জন করতে হবে রমি রা রমিটাই হল যুদ্ধের মূল জিনিসটা এখন তো দেখাই যাচ্ছে অমির রেবা খায়ামা এই রহিমির রোহন মাহানির মধ্যে এই আবার তিনি বলেন যে হা দা কুল মানে কাস্টা যে কাসটা এটা তো সবাইকেই করতে হবে অর্থাৎ কাজটা যেহেতু সবাইকে করতে হবে প্রস্তুতিরা সবাইকে নিতে হবে এটা কথা যদিও সেটা কোন কোন হালাতে ফর্জে কেফায় কোন হালাতে ফর্জে আইন কিন্তু ফর্জে ক্যাফায়া বলে কিের জন্য প্রস্তুতি নেয়া সেটাও ফর্জে কেফায়া জানা জানা আমাদের নিয়ম কানুন কেউ একজন শিখতেছে না দোয়াও শিখে তো এটা ফর্জে ক্যাফা এটাকে শেখা জরুরি কেভাবে বললে কি এটা সই হবে জানা জানা আমাদের দোয়া একজন শিখো না শিখলো না কিচ্ছু করতেছে না জিজ্ঞেস করা হলো তো সে বললো এটা তো ফর্জে ক্যাফায় কয়েকজনে করলিতে সারবো ব্যাপারটা কেমন আমার ফর্জে ক্যাফায়া হলে এটাকে শেখা ফর্জে ক্যাফায়া দেখো এই আমাদের প্রত্যেকের ভাবতে হবে যে আমার এসতে দাঁতে কতটুকু আছে এতটুকু আমি করছি কিনা এটা ওই যেটা বললাম যে একদম যার একদমই নাই সে নিজের থেকে শুরু করবে এরপরে যার যতটুকু আছে এটা সে করবে। সেগুলো তো মনে করি যে যারা এদাত নেয় ওই সামরিক বাহিনীর কত কিছু শেখা যায় ওখানে এদাত বলতে গিয়ে শুধু ওই বন্দুক চালানোই এর আগের কত এদাত আছে না সব অবস্থায় আমি ফিট এটা অনেক বড় একটা এদাত আমি কোনো কিছু গোলাম না এটা অনেক বড় একটা এদাত আমি পেট ভরে খাওয়ার গোলাম না ভালো তরকারির গোলাম না গরমকালে ফ্যানের গোলাম না শীতকালে ভালো লেপের গোলাম না ঘুমাতে হলে বালিশের গোলাম না তবে দামি জামা কাপড়ের গোলাম না গরমকালে পাতলা জামার গোলাম না কোনো কিছুর গোলাম না আমি শেখায় ইসলাম নাজাকাত শেখায় জামা একটু মালে হয়ে গেছে আমার দিলের মধ্যে দূরত লেগে গেছে জামা একটু মালে হয়ে গেছে রসুল সাল আলিয়াসাল্লামের জামা ছিঁড়া থাকতে পারে আর আমার তোমার জামা একেবারে প্রত্যেক দিনে ধুইতে হবে সব কিছু আসলে আমাদের রসুল সালসাম থেকে নেওয়া দরকার যেমন একটু ছিঁড়ে গেলে দিনের মধ্যে যেন চিড়ে গেছে আমাদের খুশি খুশি আসে না নামাজের মধ্যে ইসলাম নাজাকাত শেখান ইসলাম সাজা শেখায় সাজা ভালো তরকারি না হলে খেতেই পারে না বের হয় না এটা কে আপনাকে শেখালো সব রকমের গোলামি থেকে মুক্ত হওয়া এটা অনেক বড় একটা এধার সব জায়গায় তুমি থাকতে পারো সব জায়গায় থাকতে পারো এটা অনেক বড় একটা এধার গরমের কালো অসুবিধা নেই আমি আমার কাজ করতেছি শীতকালে অত ভালো দামি কম্বল টমল নাই যা করতে পারো তোমার হাতে এই হাতটা শক্ত হওয়া এরপর পা শক্ত হওয়া এই জায়গাটা শক্ত হওয়া এগুলো অনেক বড় এদাত না এগুলোর জন্য তোমার কে মানা এগুলো যদি তুমি না করো তোমার আল্লাহর কাছে কোনো জব দিয়ে আল্লাহ আল্লাহর তুমি এত রূপের জন্য এই জন্য যতটুকু আমাদের রাস্তা বললাম যে নিজের থেকে তুমি শুরু করো যতটুকু তোমার তুমি করো তুমি যে সকল কাজ পারো না সেটা শিখে সাইকেল যা এগুলো মানা দড়ি দিয়ে এমনি লম্বা গাছে এগুলো একটা না ন্যাক যদি করো এগুলো কি সবের আশা করা যায় না সাহাবায় গ্রামের ওখানে পরিবেশটাই ছিল এমন মানে ইসলাম আসার আগে পরিবেশটাই ছিল এমন যে ছোট বাচ্চা সে এদাত নেবেন এটা কল্পনাই করা যায় আমাদের এলাকা দেশের বাচ্চা যেমন ওই ছোট একটু বড় হয়েছে সে ছোট ছোট খেলাগুলো খেলতে পারে না এটা যেমনটা আমাদের এখানে ছোট ছোট বাচ্চা ওনারা তিল কত তিল চালাতে চালাতে জানতো এই জন্য যেহেতু ওখানে সবাই এমনিই জানতো জন্য ভিন্নভাবে তাদের অ্যাড দরকার ছিল না কিন্তু তারপরও অ্যাড আইস এরকম তাহাদেশের মধ্যে আসছে ওখানে মধ্যে আসছে যে একদিন আয়সার উদ্দাহনের ঘরে হাজির আয়সার উদ্দাহা একটু খেলা দেখবে তো খেলাটা হচ্ছে কোথায় মসজিদে মসজিদে খেলা হচ্ছে হাফসিরা ওই ছোটো ছোটো বর্ষা নিয়ে খেলতেছে তো মসজিদের মধ্যে খেলতেছে তো হজুরসলালাহ আলীহসাল্লাম দাঁড়িয়ে আছে আয়সার উদ্দাহা এই জায়গাটার মধ্যে কাটটা রেখে দেখতেছে তো পরে অমর একটু পরে আইসারদেরকে ধমক দিছে পরে হুজুরাহু তাদেরকে খেলতে মসজিদের মধ্যে খেলতেছে খেলতেছে মানে এটা তো একটা সেই তো মসজিদে হতেই খালিদিন বলি তুমি সব স্বাভাবিক ওখান তো জিনত ছিল তলোয়ারটা জিনত আর বাস্তবেও জিনাত এটা যে এটা তুমি কোন একজন ইয়ারে জিজ্ঞেস করো সৈনিকের জিজ্ঞেস করো এটা একটা জিনত এটা তাকে জিজ্ঞেস করো সে এটা বাস্তবে জিনাত মনে করো কোন একটা সৈনিক সৈনিকের পোশাক আছে না একটা জিনত হিসাবে একটা রাখে কিন্তু ওদের যে টিকারটা আছে বলছিলাম মনে করি এটা একবারে করে রেসি বাচ্চাদের কি আর মতো কিছু নাই বোঝাই যায় তারপর তারপর সেটা সঙ্গে রাখে আর ওরা কিছু আছে এইটা জিনা. কথাগুলো আল্লাহ আমাদের দিলে বসায় দেন কথা বলা তো সহজ কিন্তু আসলে আমলে আনা এটাই বোধ আল্লাহ তালা তো তার দিন অবশ্যই এলা হবে দিনের এলা হবে আল্লাহ যদি আল্লাহর দিনের এলা অন্যদের দ্বারা করান সেটা আমাদের তো কোনো লাভ নেই আমাদের কোনো ফায়দা নেই দিনের এলা তো হবেই হবে আমরা যদি একটু লেগে যেতে পারি কাজে এটা আমাদের সাহায্য অর্থাৎ আল্লাহ তালা নির্ধারিত সময়ে দিনকে নিশ্চিত গালেক্ট করবেই করবে কিংবা মাহাদি আসার আগে তো বাহিনী তৈরি হয়ে যাচ্ছে যাবে এরপর বা মাহাদি দ্বারা সেটা তো হবেই আমরা যদি লেগে যেতে পারি যদি পথ শেষ হয়ে যাই তারপর আলহামদুলিল্লাহ সবকিছু দেখা তো জরুরি না বদলের সাহাবি সাহাবিজা মনে হয় অশ্ব বাহিনী ঘোড়া প্রস্তুত রাখা ঘোরা প্রস্তুত রাখা এটা হলো ওই জমানা হিসাবে সর্বোচ্চ মানে এটার হদ টা কি হবে মাকসাদ বলা যেতে পারে তোর হিবুল বা হদ এদাদ হদ কি হবে এবং এর মাধ্যমে তোমরা আল্লাহর দুঃশ্মন কথাটা আগে বলতেছি আল্লাহর দুশ্মন এবং তোমাদের দুঃশ্মনকে ভীত সন্ত্রস্ত করো তোর হেবু না মানে তোমাদের এদাদের গরজ এটা হবে তাদেরকে এরহাব ভীত সন্ত্রস্ত করে রাখা যুদ্ধ হোক বা না হোক কাফেরদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখা এটা একটা মাকসাদ এ সারা এটা রবীন্দ্র কারণ কাফেরদের দিলের ভিতরে কুদরতি মুসলমানদের প্রতি আদাওয়াত আল্লাহ তালা রেখে দিছে আগুনের ভিতরে যেমন এহরাকের অবস্থাটা রেখে দিচ্ছে ফিতরি ভাবেই কাফেটদের ভিতরে কুদরতী ভাবে ইসলাম মুসলমানদের আদাবাত যতটা ভয়ের ভিতরে রাখা যাবে নিশ্চিন্তে তাদের সাথে এর হাবের জন্য এদাত জরুরি এর হাব এখন দেখো যে বললাম যে মাকসাদ কি এদাতের এরহাব এই সব সময় এদাত জরুরি এখন ধরো যা একটা কথা বললাম যে হত তার মানে তুমি তোমার করে নিলা তুমি তলোয়ার চালাইতে জানো লাঠি তুই ঘুরাই জানো হয়নি এর হাব হয় যেমন নিতে হবে যেই পরিমানের দ্বারা এর হয় ওই জিনিসের দ্বারা নিতে হবে যেই জিনিসের দ্বারা হয় অথবা একজনের এর হাব নিচ্ছে চোদ্দশো বছর আগের দাঁত নিচ্ছে চোদ্দশো বছর আগের এ কিন্তু এটা চোদ্দশো বছর পরে আর এই দ্বারা কোন এর হয় না এই অ্যাদা দিনা এটা দিনা অর্থে যেহেতু এদাদের মাকসাদ হলো এরহাব অর্থে এদাদের সর্বোচ্চ পর্যায়ে যেটা যেটা তারা সবচেয়ে বেশি এরহাব হবে সেটা হবে আল্লাহ সবচেয়ে প্রিয় এদাত সবচেয়ে প্রিয় এদাত যেটা কাফেরদের কাছে নাই কিছু কিছু এদাত আছে যেটা কাফেরদের কাছেও নাই এটা শুধু মুসলমানদেরকে আল্লাহ তারা এটা হবে সব সর্বোচ্চ এদাত সর্বোচ্চ ওই যে উহুদের যুদ্ধে খেজুরওয়ালা সাহাবির এদাতটা খেজুর আলা ঝুকে গেছে সেই সর্বোচ্চ আদু আল্লাহ বলা হইছে মুসলমানদের ভিতরে ওই কাফেরদের প্রতি আদাওয়াতটাকে ভালো করে জাগাই দেওয়ার জন্য যে আল্লাহর দুঃশ্মন যেন ভয় পায় এর আবার তোমাদের দুঃশ্মন তোর হিবুন তো দেখো হিবুন এর হাব এটা মামুর এটা বনা ভিতর সন্ত্রস্ত করবে এবং তাদের পিছনে যারা আছে অন্যদেরকেও কারা এরা ওই যারা তোমাদের ময়দানে এখন আসে নাই অতএব যারা ময়দানে আসছে এদেরকে এত ভিতর সন্ত্রস্ত রাখো যাতে যারা ময়দানে এখনো আসে না ওরাও যেন ভয়ে কাঁপতে থাকে যে করা যাবে না লা তোমরাও জানো না আল্লাহ জানে তার মানে যে সকল শত্রুদেরকে তোমরাও জানো না তাদেরকেও তোমাদের এর হাবের আওতায় আনতে হবে সেটা কি যারা সামনে আছে তাদেরকে একদম ভালো করে এর হাব দেখাও একজন পুলিশ অফিসার জনগণের সবার প্রিয় পাত্র কখন হবে যখন সে জনগণের কাছে প্রিয় আবার ওই এলাকার যারা গুন্ডা বদমায় সন্ত্রাস তাদের কাছেও প্রিয় তখন না তখন না কোন একটা পুলিশ অফিসার সে জনগণের কাছেও প্রিয় আবার এই যে যারা চোট ডাকাত গুন্ডা বদমাস কাছেও প্রিয় তখন এই র্যাবটা জনগণের কাছে প্রিয় থাকবে কখন প্রিয় হবে এই র্যাবটাকে চোট ডাকাত বদমাশে যত বেশি ভয় পায় জনগণ মনে করবে ইনি না আসলে আমাদের বন্ধু এটা না ইনি ইনি আসলে আমাদের বন্ধু আর যদি এমন একজন র্যাব যে সবাই ভয় সবাই ওনার দোস্ত সবাই দোষ তাহলে দোস্ত আসলে ওই পক্ষেরই দোস্ত হবে এই পক্ষের আসলে দোস্ত হবে ঠিক না কথা কারণ জনগণ যখন দেখবে মাল লাগবে না আরেকজনের পয়সা দিয়ে এদাত করা হবে দিচ্ছে প্রত্যেকে নিজে যেন সে উৎসাহী হয় তারা যদি সন্ধির জন্য ঝুকে তাহলে তোমরা তোমরা সন্ধির জন্য ঝুঁকো আগে কি মনে আছে মানে এদাঁদের জন্য তোমাদেরকে বললাম তারা সন্ধির জন্য আসবে তখন তোমরা কি করবে এটা আমি এখন বলতেছি তখন এটা যেন না হয় যে এদাদের দাঁতের একেবারে তারা সন্ধি করতে আসছে তোমরা না শেষ করে দেবে না এটা যেন আবার না হয় এই পরিমাণ নাও যেন তারা সন্ধি করতে বাধ্য হয় কিন্তু যখন তার সন্ধি করতে আসছে এখন তোমরা একটু নরম হয়ে যাবে তোমাদেরকে তাদের মেরে ফেলাত না তাদেরকে দাবা রাখাবার উদ্দেশ্য রাজে এখন দেখো ওই যে বললো তারা যদি সন্ধির জন্য ঝুঁকে তাহলে আপনিও ঝুঁকে আছেন এখন আশঙ্কা হলো যে ওরা তো বার্তা করতে পারে সন্ধির জন্য ঝুঁকছে আমার ভরসা করেন বাকিটা আমি দেখবেন আল্লাহ কারণ বাস্তবে তো এমনই যে মানুষকে মারার জন্য তারা ইসলাম না কারণ মারাটাও হবে তার ফায়দার জন্য। সে যখন জাননাতে যেতেই চাচ্ছে না সে একা জাহান নামে চলে যাক বাকি অনেক মানুষকে যেন সে জাহান নামে নিতে না পারে এটাই তো উদ্দেশ্যে আগের কথা বলতেছে তারা যদি আপনাকে ধোকা দিতে চায় যেন তারা আপনার মোকাবেলায় প্রস্তুতি নিতে পারে এইভাবে তারা যদি ধোকা দিতে চায় আল্লাহ আপনার জন্য কাফি মানে আমার হুকুমটা আল্লাহর আসবে বাকি সব সবকিছু হবে যেন আল্লাহর হুকুম পালন করবো আমার মন মতো তাহলে আল্লাহ কি আল্লাহ হুকুমটা দিলোকি দিলকি জন্য তিনি তো আপনার আপনাকে শক্তি যুগিয়েছেন। কিভাবে সব মোমেনদের দিল একসাথে করে দিয়েছেন আল্লাহা জামা বিহিম বা আদাল এহান সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন এটা আমি করে দিছি আপনি যদি পুরো পৃথিবীর সবকিছু ব্যয় করে ফেলতেন মা আল্লাহ করতে পারতেন না এটা হলো ইসলামের খসুসিয়া ইসলামের وَآخِذُ دَعْوَانا لِلْحَمْدُ لِلَّهِ رَكْمَ عَلَى